বন্দ গুরুপদ ভক্ত বিন্দমিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নি নন্দোিত শ্রীনন্দনন্দন বন্দে আরণোদয় গোপীজন সয়ুত বৃন্দন মনোহর বঞ্চাশ কৃপা সবচ পত্রানং পাবুনেভ্য বৈষ্ণবেমো নম মূক লং পায় গি পাতমহং বন্দে পরমন্দবা বৃন্দা দূসরে পিপিয়া কেসবশ কৃষ্ণভক্তিপদে দেবী স্বই নম ন নারায়ণ নমস্কৃতর দেবীং সরস্বতিসে সংকর্ণ কথোপদেশ গৌরী পশনে সুক্ত গুভক্তি ভোক্তি প্রমদা জগোদ্বর দেহম সদা পিভবগ্নমেপদ শিব বিচন তাম শরণ্য বেতনতভবীপূত বন্দে মহাপুষতে চর্তুস্তজ্জ সুপি ত্রমেষ্ট যদি মায়াম গোদিম বুধা বধ বন্দে মহাপুষ তে চরিদ প্লবনখ চন্দমি ক্ষয় বিসুত স্বদর্শি পূর্ণাগরসাগর সারমূরি সারাধিকা ময়ি কৃপা করি কৃষ্ণ চৈতন্যভু নিতনন্দ সিআদ্্বৈত গদাধর শিবসন গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত স্রিয়তদাধর শিবসন গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম র হরে আজিত ভ ভুজো কনকু সংকেতন গভিতম বিশ্বাম যুগ ধর্ম পালো বন্দে গত প্রিয় করো করুণা উতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে সংসার সিধুত্তরণে হৃদয় যদি সকীর্তনমৃতরসে রে মনশে প্রেম বুধ বিহরণে যদি চিতীতি চৈতন্য চন্দে কুতাগম চৈতন্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ঠাকুরবা জানিয়েছেন কপট আশ্রিত গণেশ সঙ্গে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ নাই কপট আশ্রিত গনের সঙ্গে বাস্তবিকভাবে গৌড়ীয় মঠের বাস্তবিক কোনো সম্বন্ধ নাই যারা গৌড়ীয় মঠের আশ্রয় গ্রহণ করেছেন তারাই রক্ষা পাবেন শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন বিমলা প্রসাদ নামে পরিচিত ছিলেন সেই সময় তিনি কলকাতার কোন একটি জায়গা দিয়ে চলছিলেন সেখানে যেতে যেতে তিনি যেই বেরিয়ে গেছেন একটা বারান্দা সেখানে ভেঙে পড়ল সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে সেখানে বারান্দা একটা বিশাল ভেঙে পড়ল কাউর এক ক্ষতিগ্রস্ত হলো না কেউই কাউই কোনো আঘাত লাগে নাই কৌপাত সেখানে দাঁড়িয়ে কিছু হরি কথা বললেন কৌপাত বললেন যারা গৌড়ীয় অমঠকে আশ্রয় করেছে তারা এইভাবেই রক্ষা পাবে মৃত্যুর পর থেকেও ফিরে আসবে যারা বাস্তবিক পক্ষে গৌরী মঠকে আশ্রয় করেন নাই সেই কপট আশ্রিত গণেশ সঙ্গে গৌরী মঠের বাস্তবিক কোনো সম্বন্ধ নাই এ কথা প্রবলম্বন করাটা সোজা কথা নয় বাস্তবিকভাবে অবলম্বন করা অবলম্বন করা চারটি কথা নয় ভক্তিশাস্ত্রে বলছেন যে ভক্তি হচ্ছে লতার বি ল ভক্তি লতা যদি সে অবলম্বন না পায় তাহলে সেই গাছ কখনো বাড়বে না নষ্ট হয়ে যাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর মধুপ্রেভ্য যারা আছেন কালকে আলোচনা করা হয়েছিল তাদের কারু কারুচ্চরণে যদি আমরা কিঞ্চিত আশ্রয় গ্রহণ করি নিষ্কপটভাবে আশ্রয় গ্রহণের কথা সেক্ষেত্রে মানুষের তো দূরের কথা কুকুর পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভু চরণের সৌগন্ধ সৌকর্য আনন্দ লাভ করতে পারে এইসব কথা কালকে আলোচনা করা হয়েছে একবিংশ পরিচ্ছেদে সে সনাতন শিক্ষা প্রসঙ্গে সেই চৈতন্য মহাপ্রভু আরও যে সমস্ত কথা বলছেন এটা সনাতন শিক্ষার দীর্ঘ ব্যাখ্যা করেছেন তিনি দীর্ঘ সময় ধরে ব্যাখ্যা করেছেন সেই জন্য সেখানে অনেক কিছু বিস্তৃত কথা বলেছেন কৃষ্ণের স্বরূপ সম্বন্ধ জ্ঞান থেকে আরম্ভ করে প্রয়োজন সমস্ত বিস্তৃত রস সমস্ত কিছু বিস্তৃত ব্যাখ্যা করেছেন এগুলো অনুভব করতে গেলে বাস্তবিক গৌরী আমারকে আশ্রয় আগে করতে হয় আশ্রয় করলে পরে তাহলে এই সমস্তগুলো অনুভব করা যায় কালকে আলোচনা করা হয়েছিল যে দেহ অভিনিবেশ থাকালীন অবস্থায় যেমন সংকীর্তন বাস্তবিক পক্ষে সম্ভব হয় না চৈতন্যাপু এই সংসারকে সংসারে যে রয়েছে জীব এগুলোকে ধীরে ধীরে ভুলে গিয়ে সংকীর্তন রসেতে ভগবত ধামের দিকে যাওয়ার জন্য সব জীবকে আহ্বান করেছেন একবিংশ পরিচ্ছেদে এখানে বলছেন গ্রন্থাগার লিখেছেন কৃষি লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে অগত্যেক গতিম নাতা হীনার্থ সাধিক হীনার্থধিক ও সাধকম অগত্যেক গতিম নাত হীনার্থধিক সাধকম শ্রীচৈতন্যিখামাশ মাধুর্যৈশ্বর্য শ্রী করম বলছেন অগতির গতি যিনি কলিকালে তো বিশেষভাবে দুর্দশাগ্রস্ত জীব এই যে এই অগতির গতি কলিকালে চৈতন্য মহাপ্রভু অগতির গতি এবং হীনগণের প্রতি অধিক অর্থদাতা যে যত বেশি পতিত নিত্যানন্দ প্রভু তাকে বেশি কৃপা করেন যে তত বেশি পরিমাণে পতিত দিনেরে অধিক দয়া করেন ভগবান কুলিন পণ্ডিতের বড় অভিমান দিনের অধিক দয়া করেন ভগবান যে যত দৈন্য আশ্রয় করেছে তাকে তত বেশি পরিমাণে ভগবান কিবা করেন প্রেমে মতো নিত্যানন্দ কি করেন যে আগে পরে তাকেই উদ্ধার করে ওরম বিচার করেন না ই শ্রেষ্ঠ এ উঁচুকুল এরকম কোনো কথা নেই নিত্যানন্দ প্রেমে মাতওয়াল তার উপর গৌরাঙ্গমহাপু আদেশ হয়েছে তুমি যাও হরিদাস আর নিত্যানন্দকে পুরুষোত্তম নীলাচল ক্ষেত্রে যখন গৌরাঙ্গ মহাপুষ সন্ন্যাস লীলা আবিষ্কার করেছিলেন সেখানে তিনি হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকা দিচ্ছে নিত্যানন্দ যাও হরিদাস অনর্গল প্রেম ভক্তি প্রকাশ কর অদ্বৈত গোসাইকেও বলেছিলেন পাত্রা পাত্র বিচার করার কোনো প্রশ্নই আসে না কেন এটা গৌরাঙ্গ অবতার সেই জন্য তিনি আদেশ করলেন সবাইকে তার আগে অনর্গল প্রেম ভক্তি প্রকাশ করতে থাকলে নিত্যানন্দের প্রচেষ্টা যদি কোনো সৌভাগ্যবান জীব হয় গুরু বৈষ্ণব আনুগত্যে যদি চৈতন্য ভাগবত অনুশীলন করে। সেখানে দেখতে পাবেন যে কি আশ্চর্যভাবে নিত্যানন্দবাবুর মহিমা বর্ণনা করা আছে আর কিভাবে তিনি প্রত্যেককে কীভা করেছেন কিন্তু দেখবার সময় নেই লোকে পড়ে রয়েছে নিত্যানন্দব সম্বন্ধে তো বলা আছে তিনি প্রতিজ্ঞা করেছেন সংসারের সমস্ত বদ্ধজীবকে তিনি উদ্ধার করবেন কিন্তু তাদের গৌর বলে রাখতে হবে ওই জন্য বলছেন নিত্যানন্দবহুর প্রতিজ্ঞা কীরকম বলছেন অতব সংসারাম বুধিতরণ দায় মহিলগের সংসারকে পার করার দায়িত্ব রইল আমার কিন্তু আমারে কিনিয়ালহ লহ ভজগৌর গৌর বলবে কিনা বল গৌর বল সংসারের পার নিমার দায়িত্ব আমার এমনকি যারা প্রথমে সমস্ত জায়গায় তিনি নাম গ্রহণ করাবার জন্য দৌড়াচ্ছেন অত্যন্ত নিচু অত্যন্ত দুর্গন্ধ দূষিত ব্যক্তিকেও নিতানন্দ কৃপা করেছে। যেমন যারা নিত্যানন্দ বহু স্বরূপ নিত্যানন্দ স্বরূপের গায়ে অলঙ্কার দেখেছিল এত অলঙ্কার বাবারই এই অবদূতের গায়ে এত অলঙ্কার কেন কেউ কত সমালোচনা করে গৌরাঙ্গ মহাপ্রুকে যদি নালিশ করল সন্ন্যাসী মানুষ গায়ের মধ্যে এতরঙ্গ ব্যাপারটা কি গৌরাঙ্গ মহাপ্রু এই জন্য ব্যক্তির চরিত্র কেউ উপলব্ধি করতে পারবেন না অবধূত ব্যক্তির চরিত্র কেউ উপলব্ধি করতে পারে না তাদের দেখে আরও সর্বনাশ হয় ভুল নিত্যানন্দ প্রভু কাছে যখন বলেছিলেন তাকে দৃঢ়ভয় জানিয়ে দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু যদি জবনি গ্রহণ করে তথাপি ব্রহ্মার বন্ধ অর্থাৎ এই কথার মানে এ না নিত্যানন্দবাবু সেটা করল এই কথার মনে হলো নিত্যানন্দবাবুর চরিত্র হল তর্কের অতীত সেটা নিয়ে কোনো সন্দেহ তর্ক চলবে না এই কথাটা বোঝাবার জন্য তিনি বললেন যদি এই এইরকম অবস্থা নিত্যানন্দের শ্রী যে গয়নাগুলো ছিল ওগুলো কোনো সোনাদানা জিনিস ছিল না ওগুলো নববিধা ভক্তির ডেকোরেশান ছিল নববিধা ভক্তি নিত্যানন্দবাবুকে আশ্রয় করে থাকে সেই নিত্যানন্দবুর শরীরে যে গয়নাঘাটি এগুলো ছিল হচ্ছে কি সমস্ত হচ্ছে ভক্তি নববিধা ভক্তির অঙ্গ নিত্যানন্দবভূ অবধূত সন্ন্যাসী তার প্রচেষ্টা সেটা সাধারণ ব্যক্তি বোঝেন না এই জন্য নিত্যানন্দবাবুর সম্বন্ধে গৌরাঙাম্প অনেক জায়গা প্রচুর জায়গা সাবধান করে দিয়েছেন সাবধান একটু যেন ভুল না হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে এই কথা পুনঃ পুনঃ জানিয়েছেন নিত্যানন্দবাবু হরিদাস তারা কি করেছেন যত নিচু ব্যক্তি আসে তাদেরকে বেশি করে কৃপা করেছেন কারণ নিত্যানন্দব প্রতিজ্ঞা আছে যে যত বেশি পতিত তাদের সবাইকে তিনি উদ্ধার করবেন এই সংসার সাগর পার করে দেবেন এখানে বলছেন যে যে যত নিচু তাদের বেশি করে তিনি করুণা করেছেন উপকার সেই চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে করতে গিয়ে তার মাধুর্য ঐশ্বর্যকণা বর্ণনা করছি বলে এবার কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী এই এই একবিংশ পরিচ্ছেদে যে সমস্ত বর্ণনাগুলো আছে সেটা শুরু করেছেন মহাপ্রভু সনাতন গোসাইকে যে সে আরও উপদেশগুলো দিয়েছিলেন গম্ভীর উপদেশ যত এদিকে যাওয়া যাবে তত আরো গভীর উপদেশ গম্ভীর জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ সর্বস্বরূপের ধাম পরব্রম ধামে পৃথক পৃথক বৈকুণ্ঠ নাহিকো ঘন এখানে যেমন বলা হয়েছিল অর্জুনকে ভগবান বলেছিলেন অথবা বহু নয় চেন কিং এতন তোমার জন্য তোমার অত কি হবে একটা একপাদ বিভূতির দ্বারা আমি অনন্ত এই জগৎকে আমি ধারণ করে রেখেছি ইনফিনিটি ব্রহ্মাণ্ড তার একপাদ বিভূতির দ্বারা আমি এটাকে ধরন ধারণ করে রেখেছি কাজেই তুমি জেনে এত জেনে কী করো তুমি তো মাথায় ধারণ করতে পারবে না সম্ভব নয় ক্ষুদ্রজীব কখনো অনন্তের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না অনন্তের সঙ্গেই ক্ষুদ্রজীব সম্বন্ধ স্থাপন করতে পারে না সেই জন্য গুরুচরণ আশ্রয় করে সেই অনন্ত নিত্যানন্দের চরণে সমর্পিত আত্মা হয়ে যায় তারপরে তো তার ভজন রাজ্যে যা কিছু রহস্য যা কিছু সব আস্তে আস্তে সমস্ত কিছু মিষ্টি যেগুলো রহস্য খুলে যায় তার আগে হয় না সেই জন্য শ্রীমৎ ভাগবতী মহাপুরাণও এই কথা জানিয়েছেন যে শাম এসো এস অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্ভলিকম তে দুস্তরাম অতীতরম তিচদৈব মায়াম ন মমাহমিতি সিগাল ভাগ্যে কুকুর সিয়াল যে শরীরটাকে খেয়ে নেয় একটু যত্ন না করলে যে শরীরটাকে যত্ন না করলে বাইরের গাড়ি আদি যে কোনো যান তোমাকে চাপা দিয়ে চটকে দেবে যে শরীরটা বেলুনের মতো যখন দগন সেখান দিয়ে রক্ত বেরোয় সেই শরীরটার ওপর তুমি আস্থা রেখে চুঁকি করো এটা মোস্ট আনস্টেবল শরীর এটা তো অস্থায়ী এটা কিছু এটার ওপর ভরসা রাখা যায় না কিন্তু ভাগবতী মহাপুরাণ বিভিন্ন জায়গায় সব বর্ণনা করা আছে বিভিন্ন উপনিষদ পুরাণে কিন্তু কে শোনে নির্ধম সুলভম সুদূর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম হ্যাঁ ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা করা যাবে বিকেলে কোনো সময় সবাই শুনবেন তার এই শরীরটাকে বলা হয়েছে তোমাকে কোনো জড়জগতের কোনো সুখ ভোগের জন্য দেয়া হয়নি এই শরীরটা দেয়া হয়েছে তোমাকে তুমি শরীর পেয়ে তাড়াতাড়ি কর। একটুও দেরি করো না এক মুহূর্ত দেরি করো না শীঘ্রই এই পার হওয়ার ব্যবস্থা করো কেন শরীরটা তোমার হচ্ছে নৌকা এই নৌকার মতো পার হওয়ার জন্য এতে তুমি গুরুদেবকে নাবিক হিসাবে বসিয়ে নাও এবং সে পার করে দেবে ভবসাগর তুমি এই জগৎ থেকে পার হয়ে জায়গার মতো চলে যাও এটা তোমার থাকার জায়গা নয় এখানে খাওয়া দাওয়া নিয়ে পড়ে গেলে এটা খাওয়া দাওয়ার জায়গা নয় এখানে দুঃখ দুর্দশার জায়গা কাজী ভক্ত সঙ্গে কৃষ্ণনাম সংকীর্তন করতে করতে শিগগিরই এই জগৎ থেকে চলে যাও এইটার জন্য যারা ব্যস্ত না হচ্ছে তাদের মতো মহামূর্খ কেউ নেই হেলায় ফেলায় জীবনটাকে সমস্ত নষ্ট করে দিচ্ছে গুরুদেব যখন পাওয়া গেছে সদ্গুরু তিনি নাবিক হিসাবে দিক দর্শন করছেন এই দিকে চলো ওরা চলছে বিপরীত দিকে এখন সাধুগুরু বৈশ্বব বদনাম দিচ্ছে বলে উনি তাহলে কী কী গুরুদেব হলেন ওরা বুঝতে পারছেন যে ওরা উপদেশ করা হচ্ছে একদিকে তারা বিপরীত দিকে চলছে নরকের দিকে তারা কি করবেন গুরুদেব এতে মঠেরও বদনাম হবে সব কিছু বদনাম কিছু করার নেই ঠেকানো যাবে আজকের দিনগুলোতে আলোচনা করবো প্রবধানন্দ সরস্বতীবাদ কীরকম বলেছেন समस्त किस एक माथा खुले जाओ अनुभव कर पागल हो जाए सत्य तो तीन टाइम कंट्रोल मध्य आना मुश्किल हो जाए जो अवस्था चले जापात विभूति तेरक अवस्था क्यों परिमप करते अनंतकालेम करते हैं एक पात विभूति जदि चित्त विभूति जगू आगर कथा बीत विभूति अप्राकृति जगत সেখানে তো কল্পনাই করে যাবে সেখানে পৃথক পৃথক বৈকুণ্ঠ আছে বরাহদেবের আলাদা বৈকুণ্ঠ ধাম আছে সেখানে কুর্মদেবতা সব বিভূ বল এইটাই বলো বিশ্বাস হতে চায় না সব বিভূ কোনোটাই কিন্তু জড়ো কোনো ইয়ে নেই সেখানে যারা কুর্মদেবতার ভজন করে সিদ্ধিলাভ করবেন কুর্মদেবের কাছে নিত্য সেবা পাবেন সেখানে বরাহদেবের ভজন করতে করতে সিদ্ধিলাভ বড়দেবের কাছে যাবেন নৃসিংহদেবের আরাধনা করতে করতে গেলে সেখানে থাকবেন সেখানে এইভাবে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সমস্ত পৃথক পৃথক বৈকুণ্ঠ নাহিকো গণন মহাপ্রুজন গণনা নেই কাউন্টলেস গণন শত সহস্র অযুত লক্ষ যোজন এক এক বৈকুণ্ঠের বিস্তার বর্ণন সব বৈকুণ্ঠ ব্যাপক একে একে বলছেন যে চিরাং আনন্দময় ধামেতে মহাপ্রভুজন সহ শত সহস্র অযুত লক্ষ কোটি যোজন বলে দিলেন আমার এক এক বৈকুণ্ঠের বিস্তার বর্ণনা তারপরে সব বৈকুণ্ঠ ব্যাপক আনন্দ চিহ্ন বলে এর কথাটা মানে কে হল কথাটা মানে বুঝলে না কবি কর্ণপুর সুন্দর ব্যাক বর্ণনা করেছেন কবি কর্ণপুর গম্ভীরা মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুর সব বিষয় অনেক বিস্তৃত বিষয় অনেক অনেক সব কে দেখে সব পড়ে থাকবে এখন লোক নেই ব্যস্ত আমরা সময় নেই বলছেন সেখানে গম্ভীরা মন্দিরের বিষয় বর্ণনা করেছেন বলে দেখতে অতটুকু গম্ভীরা মন্দির গম্ভীরা মন্দির দেখতে অতটুকু ঢুকেছ গম্ভীরা মন্দির ঢুকেছো গম্ভীরা মন্দির দেখতে অতটুকু গম্ভীরা মন্দির কাশী মিশ্রের ভবন সেখানে যেন কর্ণব আশ্চর্য কি করে এত হাজার হাজার ভক্ত এখানে ঢুকে যাচ্ছে আর জায়গাও হয়ে যাচ্ছে কি করে হচ্ছে সেইটি বর্ণনা করেছে দেখতে মনে হচ্ছে এরিয়াটা দেখা গেল এতটুকু ওর মধ্যে ব্যাপক বিভূ ওর মধ্যে অজস্র লোক ঢুকে পড়ছে কিন্তু কোনো জায়গা কে বুঝতে পারছে না জায়গা কি করে হচ্ছে জায়গা কি করে হচ্ছে সেটা তাদের চেতনা নেই বুঝতে পারছে না তার। এইটাই হলো ব্যাপার সেখানে বলছেন সব বৈকুণ্ঠ ব্যাপক ব্যাপক কথার মানে বুঝো হ্যাঁ এই জন্য বলছে সব ব্যাপক হ্যাঁ একে পরিমাপ করা যাবে না সব বৈকুণ্ঠ ব্যাপক আনন্দ ছিন্ময় আর পারিশ সরৈশ্যপূর্ণ সব হয় যে পারিশদগণ সেখানকার পারিশদগণ আছে নিত্যে বৈকুণ্ঠে তারা সব আছেন সরৈশ্যপূর্ণ সব পূর্ণ সব হয় অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে যা বোঝে সেরকম আবার অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে যায় এই মাথার মধ্যে ঢুকে না এক এক দেশে এক একটা জনে অনন্ত এন্ডুকে রয়েছে যেমন মহাবিষ্ণুর এক এক লঙ্কু অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড তিক হয় একটা লোমকি বিদ অনন্ত হ্যাঁ এগুলো বিশ্বাস হবে না মনে গল্প কথা গল্প কথা এগুলো হয় নাকি কখন কেননা মানুষ অনন্ত কাল ধরে তার অভ্যাস হয়ে গেছে যে এই জড়জগতের যা কিছু হেয় বস্তু নাশবান বস্তু পরিমাপ করার মতো বস্তু সেই সব বস্তুগুলোর সঙ্গেই তার সম্বন্ধ হয়ে এসছে অনন্তকাল বোঝা গেল যেটা তোমার সম্বন্ধ হবে এতকাল ধরে অভ্যাস হয়ে যাবে সেই অভ্যাসটা যাবে কি যাবে না কিন্তু এই অভ্যাস কখন যাবে যে যখন বাস্তব গুরু বৈষ্ণবচরণের আশ্রয় নেবে নিয়ে যখন ভজন করতে থাকবে গুরু পাতে তখন আস্তে আস্তে চির জগতের সব কিছু বোঝা যাবে তার আগে এগুলোকে গল্প মনে হবে এমনকি নামের উপদেশও দেওয়া নিষেধ আছে যে সমস্ত জনজগতের লোকেদের অশধাবান ব্যক্তি তাদের নাম উপর নামের উপদেশ দিতে নেই যদি দেয় তাহলে গুরুদেব ক্ষতিগ্রস্ত হবে বিশাল ক্ষতিগ্রস্ত হবে অসধ্যাবান ব্যক্তিকে নাম উপদেশ দেওয়া নিষেধ যদি দেয় তাহলে নামের অবমাননা হয় নাম যাকে দেখে দিতে নাম হচ্ছে जगते जी अनंत ब्रह्मांडे जी जिज्ञासा कर सर्वश्रेष्ठ सम्पत्ति अनंत ब्रह्मांडे जदि क्यों प्रश्न कर सर्वश्रेष्ठ सम्पत्ति आोन तो बला अन ब्रह्मांडे सर्वश्रेष्ठ सम्पत्ति हलो हरिनाम आई सम्पत्ति तुम्हें दिए तुम अचेतन किस बुझते पर अन ব্রহ্মাণ্ডে সবচেয়ে যদি মূল্যবান কিছু ধন থাকে সেটা যে কৃষ্ণ ধন কৃষ্ণ নাম আর কৃষ্ণ স্বয়ং অভিন্ন সেই জন্য কৃষ্ণ ধনে যারা ধনী তাদের মতো ধন আর কাউন নাই কিন্তু এই ধন নাম রূপে গুরুদেব তোমাকে দিয়েছেন কিন্তু তোমার যেহেতু উপলব্ধি নাই এখনো পর্যন্ত সেই নামের কোনো মাথা মুন্ডু তুমি বুঝে উঠতে পারলেন না করতে হয় করলে এই নাম যেদিন এমন উপস্থিত হবে সেই নামকে তোমাকে ছাড়তে বললেও তুমি ছাড়তে পারবে না জিউহার অগ্রতে চলে এই যে নিত্য করে সবসময় এই অবস্থাটা হবে যেটা রূপগোষ্ঠীপাত সুন্দর নামের মহিমা বলতে গিয়ে রাধারানীর কীরকম নাম আস্বাদন সেটা বোঝাতে গেছেন সেটা রায় রাম রায় মহাশ হয় সরব দামোদর বললে আমরা কোনোদিন এতদিন शास्त्र आदि सबकिछा देख लकम देखनी एक ही नाम महिमा प्रकाश करूप रू, प्रभु ये तो कुनु दिन सुनि तुंडे तंडविनी रितुंडल्ध कर्ण क्रोर करम घटे कर्णार विद्य स्पृहम चेत प्रांगण संगी विजय सर्वेन्द्रियाणाम कृतिम नो जान जानित अमृत कृष्ण वर्णद्वयी कि अद्भुत कृष्ण दुटो शब्द की दिए गठितर मध्यमृत मुहूर् मुहूर हे राधाराण भाषा तुण्डे तुण्डा बलि लब्धे कर्ण क्रोर करणबिनी घटे कर्ण और विधिहम एक कृष्ण नाम करखी हमारो कोटी जीवभा चाहिए एक नाम कर গরুপাথ পদ্ম প্রেমের সাগর ছিলেন এগুলো সব প্রেমে ডুবে গিয়ে বলতেন কে বুঝতো কে যান বলতেন তিনি এগুলো সব বাবা বলছেন কীরকম বই যে সবে এক নেত্র দিল একটা নদীর একটা মাত্র চোখ দিল কটি নেত্র নাহি দিল সবে মাত্র এক তাতে নিমেষ দিল হ্যাঁ কি কী কৃষ্ণ কী দেখব আমি হ্যাঁ তাতে আমার নিমেষ দিয়েছে ব্রহ্মাকে ব্রহ্মাকে ব্রহ্মাকে বকাবকি করছেন কারা গোপিকাগণ বলছে ব্রহ্মা বোকা ব্রহ্মা হচ্ছে ফুল হ্যাঁ হি ডো্ট নো হাউ টু ক্রিয়েট প্রপারলি কী করে সৃষ্টি করতে জানে না ওয়ে উই লাইক টু শ্রী কৃষ্ণা উই নিড করোডস অফ আইস One আইজ is নট টু ওয়ান পেয়ার অব আইজ ইজ নট সাফিসিয়েন্ট হ্যাঁ খালি এ দুটো চোখ কী করব গোপিকাগণ তারা বলছেন যে কঠিনেত্র নাই দিল সব মাত্র দুটো চোখ কি কৃষ্ণ কৃষ্ণের এক এক যদি কৃষ্ণের যদি চরণের নখরা বিন্দের দিকে নজর যায় তাহলে ওইখানে চোখটা লেগে থাকবে আর অন্যদিকে নড়বে কৃষ্ণের যদি নাভির দিকে নজর যায় ওইখানে লেগে থাকে। কৃষ্ণের যদি আঙুলগুলোর দিকে নজর সেখানে লেগে থাকে তোমরা এগুলো বুঝতে পারছ না এই গল্পের জিনিস না আমি এখন গল্প বলতে বসেছি তোমাদের কাছে চৈতন্য চরিতাম্বিত নামক গল্প আমি তোমাদের কাছে বলতে বসেছি স্টোরি এগুলো এরম জিনিস নয় পাগল হয়ে যাবে রাধারানি এইগুলো বলছে ব্রহ্মাকে গালাগাল দি গুরুপাহত্ন প্রেমেতে বিগলিত ছিলেন সেই মহাপুরুষকে দেখলে অবাক হয়ে কি রসে রয়েছেন সব সময় কাণ্ড এইগুলো সব প্রেমেতে বিগলিত হয়ে বলতে মূর্খ গাধা ছিলাম তথাপি বলতেন শুনতাম আনন্দও লাগতো কিন্তু বুঝতে পারতাম না কি বলছেন কে জানে কিছু কিছু তার কৃপাতে অল্প অল্প হয়তো উপলব্ধি হতো সেই জন্য বলছেন যে এই অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে যা গম্ভীরা মন্দিরের ভেতর গৌরাঙ্গকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক লুকছিল কবি গর্ণবু কি করে জায়গা হচ্ছে কি যান ওই ওই বর্ণনা করেছে কি করে কর্ণ হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন কবি গর্ণবু সেটার উত্তর দিয়েছেন আমাদের তরফ থেকে সেই জন্য বলছেন অনন্ত বৈকুণ্ড পরব্রহ যার দলশ্রেণী সর্বোপরিকৃষ্ণ লোকে কর্ণিকার গণি তাহলে যে পর অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে যাত সে পরব্রহ্মের কেবা গণ এ সেই বৈকুণ্ঠ দেখে গণনা কর বিভু চৈতন্য বৈকুণ্ঠ পরব্রহ যার দল শ্রেণী সর্বোপরি লোকে কনিকার গণি এই মতো শরীর সূর্য স্থান অবতার ব্রহ্মাশিব অন্ত না পায় জীব কোন ছাপ ব্রহ্মাশিব এগুলো তো এরা এরা নিজেই পারে না ব্রহ্মা আসিব পারেন না এই জানতেই পারে না কি ব্যাপার কেন এক একটা ব্রহ্মাণ্ডে সেখানে আধিকারিক দেবতারা আছেন এই ব্রহ্মাণ্ডটা মহাপ্রভু বর্ণনা সনাতনকে বলেছেন যে এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ড এটা এর মধ্যে আমরা আছি পঞ্চাশ শত কোটি যোজন হ্যাঁ বলছেন এখানে যে এই মতো सरस्य स्थान अवतार ब्रह्माशिव अंत ना पाए जीवकृषा ब्रह्मदी ना पाए अंत ये जदि जगते पड़े आज धूलकणागुलो धूलिकणा एगुले কিন্তু ভগবানের অবতারা বলি অনন্ত ভগবানের গুণাবলী এগুলোকে বর্ণনা করতে পারে না ব্রহ্মাদি রহু ব্রহ্মাদির কথা আমি ছেড়ে দিলাম সহস্রবদনে অনন্ত নিরন্তর গায়ে মুখে না পায় গুণের অন্ত যদি সহস্রবদনও চেষ্টা করেন তাকে বলছেন ব্রহ্মাদি ছে কথা আমি ছেড়ে দিলাম সহস্রবদনে অনন্ত নিরন্তর গায় মুখে না পায় গুণের অন্ত ভগবানের গুণে অন্ত অন্ত পায় না ভগবানের গুণে অন্ত পাচ্ছে না তারা এই বলছেন তেহ রহু সর্বজ্ঞ শিরোমণি শ্রীকৃষ্ণ যে স্বয়ং নিজ গুণের অন্ত না পাইয়া রহেন সতীষ্ণ নিজের গুণাবলীর কোনো পারাপার পাচ্ছেন না এমনকি নিজের যে সৌন্দর্য সেটা পর্যন্ত তিনি নিজে দেখে পাগল হয়ে যান দ্বারকাতে বর্ণনা আছে ভাগবতে যে যখন সেখানে দ্বারকাতে কোন স্ফটিক স্তম্ভে থেকে কৃষ্ণ নিজের মূর্তিটা দেখেন দ্বারকানাথ দেখার সঙ্গে সঙ্গে তাকিয়ে এটাকে এটাকে এটা আমি আরে বাবা পাগল হয়ে যান আর সেই দ্বারকানাথ যখন তার দেয়ালে দেওয়ালের চিত্তপটে দেব বৃন্দাবন লীলা বর্ণনা করা সেগুলো আছে অপূর্ব সেই সময়তে সেগুলো দেখে সেই দ্বারকাদিস পাগল হয়ে যান সে বলে আমি যদি কোনোদিন গোপিকা হতে পারতাম আশ্রয় তাহলে আমি এই কৃষ্ণচন্দ্রকার তিন যে কিন্তু কৃষণ সে বলছে আমি যদি গোপী হতে পারতাম তাহলে কৃষ্ণের এই মজাটা কৃষ্ণ কীরকম সুন্দর কীরকম আশ্চর্য তার রস এগুলো ধরেন আমি তো এই অবস্থায় আমি পারছি না বলছেন আর এই হচ্ছে কারণ যাতে কৃষ্ণ এই রাধাভাব অঙ্গীকার করে যে অবতীর্ণ হয়েছেন অনেক গুপ্ত অনেকগুলো কারণ আছে বলছি গৌরাঙ্গ অবতারে। তা এখানে বলছেন যে এখানে ভাগবতী মহাপুরাণে বেদস্তুতি শ্রুতিগঞ্জগঞ্জ স্তপ করেছেন দ্রৌপদয় বিপতয় এবং তিন জুন্তমন্ত বলছেন কি ননু নজুন্তরন্তরাণ্ডনি সাবার খ রাজী বয়সা ইব যত শ্রুত হি ভবদ নিধনা। বলছেন অনন্ত আপনি অনন্ত সেই জন্য এই দেবতাগণ আপনার অন্ত পায় নাই আপনিও আপনার নিজের গুণের অন্ত পান না আকাশে পরমাণুগণ যেমন ওড়ে সেরকম পরমাণুগণের ন্যায় সা আবরণ সাহাবরণ ব্রহ্মাণ্ড সকল কালের সহিত পরিভ্রমণ করছে এই কারণে শ্রুতিগণ আপনাকে অনুসন্ধান করতে গিয়া করতে গিয়ে যাকেই লক্ষ্য করে তা আপনি নয় এটা নয় এটা নয় এটা নয় এই এইরকমভাবে অত নিরাসন করতে গিয়ে এটা নয় নেতি নেতি করে এই রূপ করতে গিয়ে সমস্তই আপনাতেই পর্যবেচিত হয় নেই নেই করতে গিয়ে কোথায় যাক সমস্ত কিছু এত থাকবে না কৃষ্ণই তো সব ব্রহ্ম ভগবান তো রূপ পরিণতি এরকমভাবে তিনি সাজিয়ে রেখেছেন সব জগৎ সেই জন্য নেতি করতে গিয়ে लास्टे जैसा जब अपनाते ही पर्वसित रूप स्थिर करिया सकल आधार यूप सिद्धान करें बोल से रु ब्रजे जब कृष्ण अवतार तरह चरित्र विचारे मन ना पाय पर जो कृष्ण अवतार स्वयं है जिनिए जा के बला स्वयं भगवान नंद नंदन कृष्ण এই স্বয়ং অবতার যে কৃষ্ণ ব্রজে যবে অবতার হয় তার চরিত্র বিচারিতে মন না পায় প্রাকৃত সৃষ্টি করিল এক খনে এক মুহূর্তের মধ্যে প্রাকৃত এবং অপ্রীত সৃষ্টি করলেন অশেষ ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডে যান্ড স সনে এ মত सुनिए अद्भुत जहाार शोवे चित्रवधुत चरित्र जार, चित, जार गुणकता सुनले पर लोके अस्थिर थे पागल हो जाए प्रकृत अप्रकृत सृष्टि एक क्षण मध्य कर लो एक मुहूर्ते क्षण मुहूर्ते अशेष ब्रह्मांड ब्रह्मांड जान स्ने सा, मत अन्नत्ी सुनिए अद्भुत जार श्रवण चित्त है अवधूत अवधूत मान पागल हो जाए अवधुत जेमन उन्मत्त हो जाए कृष्ण कृष्ण सुखदेव भाई कृष्ण संगे कतगुलो गोबाचूर आ गणना जाए ना असंख्य कृष्ण संगे कत गोप्या वत्सचरण কোটি অর্বুত শঙ্খ পদ্ম যার গণ শঙ্খ পদ্ম এগুলো সব গণনা এত অর্বুত হলে এক পদ্ম হয় গোষ্ঠী গো ওই যেমন ধরো ছটাতে একরকম হয় বারোটাতে এক হয় কেউ বলে এতটাতে বান্ডিল হয় হয় না হিসাব আছে সেরকম বলছেন যে কোটি অর্বুদ শঙ্খ পদ্ম এগুলো সব হিসাব পদ্ম মানে এই পদ্ম ফুল নয় হিসাব হ্যাঁ রথী মহারথী যেমন বলা হয় কাকে বলা হয় যে এত হাজার সৈন্যের সঙ্গে একা লড়াই করতে পারে সে রথী মহারথী কাকে বলে কথা এই যেমন হিসাব এরকম হিসাব এখানে সেরকম বলছে কোটি অর্ভুত সংখ্য গণন, বেত্র বেনুদল সিংহ বস্ত অলংকার সেসব গোপীগণের এই গোপিকা এই যত তার নাই তার নাই লেখা পার তার লেখা জোগা করা যাবে না অসংখ্য सब हईला चतुर्भुज बैकुंड पृथक पृथक ब्रह्मांडे ब्रह्मा कर स्तुति सब हईल चतुर्भुज बैकुंडे सब आ पृथक पृथक ब्रह्मांड ब्रह्मा कर स्तुति कृष्णदेह एक कृष्णदेह जयसे सवार प्रकाशे क्षण के सबाई से ही शरे प्रवेश क्षेत्र एक कृष्णदेह জৈছে সবার প্রকাশে এক কৃষ্ণই তো সবার দেহের মধ্যে সবার দেহের প্রকাশ কী জন্য হয়েছে কৃষ্ণ আছে বলে এক কৃষ্ণ দেহ জয়ীছে সবার প্রকাশে সমস্ত অনন্ত জগতের প্রকাশের একটাই কারণ সেটা হচ্ছে কৃষ্ণ তাইতো জগৎ প্রকাশের কারণ তো মূল কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ যেটা বলেছেন এক কৃষ্ণ দেহ হইতে সবার প্রকাশে খনেকে সবাই সেই শরীরে প্রবেশে क्षण के अब से शरि प्रवेश करा देखी ब्रह्मा हईला मोहित विस्मित स्तुति करी से इह्मा हईला मोहित विस्मित स्तुति करी से ब्रह्मा के जो निजे स्वरूप सब देखें ब्रह्मा तो फापड़ गे সমস্ত কিছু যথাযথ দেখালেন আমি কেমন সবকিছু দেখো ভালো করে এইজন্য জন্য বলছেন এইসব দেখে ব্রহ্মা মোহিত হয়ে গেলেন এবং বিস্মিত যার পরে আর অবাক নেই স্তুতি করলেন সেই পাশে করিলা নিশ্চিত যে কহে কৃষ্ণের বৈভব মুই সব জানো সে জানুক কায় মনে মুই এই মানু যদি কেউ বলেন যে আমি কৃষ্ণের বৈভব জেনে গেছি তাহলে ব্রহ্মা বলছে সেই যদি ওরকম মূর্খের মতো বলে তাহলে সে বলুক আমার আপত্তি নেই কিন্তু আমি বলতে চাই আমি সত্যি আমি জানি না কিছু জানি না এইটি বলছেন ভাগবতে ব্রহ্মা বলবেন দর্শক দেব এই জায়গায় যাবে শিগগিরি জানন্ত এ ব জানন্ত কিংবভোক্তা নম এ প্রভু মনস বপোসা বাচ বৈভব বৈভবম তব গোচর হ্যাঁ যে বলে জানুক আমি তোমার জানি সব কিছু কিন্তু আমি বলছি আমি কিছুই জানি না वैभव जाना सम्भव नई तुम्हार अनंत वैभवामृत सिंधु मोरवांग मानसर गम्य नहें एक बिंदु ब्रह्मा बोलार वैभवर जो अन सिन्धु तर एक बिंदु हमारे मन गोचर नये जानते परिना कृष्ण महिमा बहु के बाद ज्ञाता वृंदावन स्थान देखो आश्चर्य कृष्ण महिमा बहू हार गणना करे जान क्यों बृंदावन स्थान स्थान देख आश्चर्यता बृंदावन स्थान देखने मन हम बिल्कुल लता पता दिए भर्ती जख लक्ष्मी लो, लो, विजय उत्सव हिल लक्षी विजय जान हेरा पंचमी लक्ष्मी विजय उत्सव जब हिल से समय श्री चैतन्य महाप्रभु के एवं पार्षदगण के सूंदर जगह बसान जैसे लक्ष्मीपूजय उत्सव देखते भलोकर यार राजा प्रताप बुद्ध आदेश छो महा्रभुर रसर कथा सुनते इच्छे हल स्वरूप गोसाई के बोलते स्वरभ गोसाई समस्त मानव प्रकरण आदि सब बोलते हैं मुख्य रसर प्रकरण से ही समयते श्रीवास पंडित संगे तरह कित बार्ता শ্রীবাস পণ্ডিত বলছেন আমার লক্ষ্মী ঠাকুরানির দেখো কত ঐশ্বর্য কত কিছু লক্ষ্মী ঠাকুরানী অবাক হয়ে গেলেন কেন এত ঐশ্বর্য ছেড়ে তিনি এই যে লতা পাতা সমন্বিত এই এইখানে কেন যাচ্ছেন বৃন্দাবনের কোনো ঐশ্বর্য আছে নাকি খালি গাছপালা আর যেখানে গৌবাছুর এই তো যেই একথা শ্রীবাস পণ্ডিত বললেন সরব গোসাইকে হ্যাঁ তখন স্বরূপ গোসাই তখন মনে করেছেন শিবাস পণ্ডিতকে এগুলো সব চর্চা এগুলো তো মজা বিস্তারের জন্য রস বিস্তারের জন্য করছেন তারা তো জানেন বলছেন শিবাস পণ্ডিতকে বলছেন তোমার কি জ্ঞান নেই যে বৃন্দাবনকে বাইরে লতাপাতা মনে হয় তারা এক এক দেশে যে সমস্ত ঐশ্বর্য আছে বৈকুণ্ঠে সব নাই বৃন্দাবনের এক এক দেশে মানে এই একটুখানি জায়গার মধ্যে যা ঐশ্বর্য বৈকুণ্ঠের মধ্যে দা নাই মহাপ্রু এগুলো হেসে হেসে তাদের সঙ্গে আস্বাদন করেছিলেন আর আকবর বাদশাহকেও দেখিয়ে দিছিলেন সনাতন গোসাই সনাতন গোসাই কাছে যখন বারবার এসে বলছি আমি একটু সেবা করবো আপনার সেবা কি করবে আমার তো সেবার দরকার নেই সেবা কি করবে বারবার বলে সেবা করুন ঠিক আছে আপনি সেবা করবেন ওই সিঁড়িটা ভেঙে গেছে সিঁড়ির যেখানে যমুনাতে বাসন বাসন ধুতে লাগেন জল আনতে লাফেল স্যার সেটাকে রিপেয়ার বাদশায়ের মানে লাগলো মানে লাগলো মানে আমার মতো রাজা একটা বাদশাহ তাকে এরকম ধরনের বলল সিঁড়ি সাই দিন এটা অপমান তখন কি করলেন বাদশাহ যখন বাদশাহে দেখালেন ওই যে ওই সিঁড়ির জায়গাগুলো ভেঙে যে বাদশাহালেন তখন যে জিনিস দেখলেন সেখানে সে কিন্তু পাগল হয়ে গেল বলে আমি যদি আমার পুরো রাজ্য বিক্রি করি তাহলে ওই পারব না আপনার আমি ওইটাকে সারাতে পারবো না ও ভেছিল সাধারণ সিমেন্ট বালি দিয়ে সারাবে তখনকার দিনে সিমেন্ট ছিল না তখনকার দিনে অন্য ঘেস ছিল সেটা ঘেস ছিল বলছি ওই জায়গাটা একটু রিপেয়ার করে দিন আকবর বাদশাহকে বললেন ওই যদি আপনি সেবা করতে করুন যখন সেই জায়গায় দেখছে তখন কী এটা সেখানে দেখছেন সমস্ত ইরে মণিমা দিব্য মণিমা নিক্য ভর্তি এই পাদা নিজেখানে পা দিয়ে দিয়ে নাম এ হচ্ছে বৃন্দাবনের স্বরূপ এক ঝড় মুসলমান হয়ে দেখতে পেরেছিল কিন্তু অন্য ব্যক্তিরা কেউ দেখতে পাচ্ছে না গুরু বৈষ্ণবের করুণা হলে হয় কিন্তু জীবের যে অবস্থাটা না হলে পরে দর্শন করানো যায় না সে অবস্থাটা হওয়া উচিত সে অবস্থা উন্নীত হতে হয় তাহলে কৃষ্ণের মহিমা কৃষ্ণের মহিমা বহু কেবা কেবাতার জ্ঞাতা বৃন্দাবন স্থানের দেখো আশ্চর্য বিভূতা षोल खोश वृंदावन षस्र प्रकाशे बैकुठ भे अपार ऐश्व्य कृष्ण नाहक गणन शाखाचंद्र न्याय दिग्दर्शन ये बोल महाप्रु अल्प अल्प कर ऐश्वर्य कहते स्फुर ऐश्वर्य सागर मनेंद्रिय डुबिला प्रभु हईला फापर कृष्णर ऐश्वर्य वर्णना करते गये কৃষ্ণের ঐশ্বর্য বর্ণনা করতে গিয়ে মহাপু ফাঁপড় হয়ে যাচ্ছেন হঠাৎ কৃষ্ণের অনন্ত ঐশ্বর্যর কথা মনে আসছে পাগল হয়ে যাচ্ছেন মহাপু বর্ণনা করতে গিয়ে আর পাচ্ছেন না ঐশ্বর্য কহিতে স্ফুরিল ঐশ্বর্য সাগর আর এই সময় মনেন্দ্রীয় ডুবিলা প্রভু হইলা ফাঁপড় ভাগবতের এই শ্লোক পড়িলা আপনে অর্থ আশ্বাদিতে সুখে করেন ব্যাখ্যানে বলছেন स्वयं स्वयं तु असम्याराज्य लक्ष काम हलि हरत चिरलोक पाल हिररीट कोटी पागीठ यो वर्णना करते गहाु सुंदर भाव व्याख्या करम ईश्वर कृष्ण स्वयं भगवान ताते बड़ सम नहीं आन এইটাকেই ঈশ্বর পরম কিছু সচিদানন্দ বিগ্রহ অনাদির আদিগোবিন্দ সর্বকারণ্য কারণ এইসব বর্ণনা করা হয়েছে ব্রহ্মা বিষ্ণু হর এই আজ্ঞাকারী কৃষ্ণের কৃষ্ণ অধীশ্বর এরা সব কৃষ্ণের আজ্ঞা বহন করে এরা সব কৃষ্ণের আজ্ঞা বহন করে মাত্র লঘু ভগবত পূর্ব খন্ডে শ্রীকৃষ্ণনারায়ণের বিলাস এই সব বর্ণনা করা আছে সব জায়গায় সাধারণ জগতের লোক বোঝে না তারা বলেন কৃষ্ণের তো জন্ম হলো দক্ষিণ ভারতের লোকরা বলেন কৃষ্ণের তো মহারাজ জন্ম হয়েছে কৃষ্ণের তো জন্ম হলো কিন্তু নারায়ণতো জন্ম নেই কাজে নারায়ণই হচ্ছে আদি কেন নারায়ণের জন্ম নেই আর কৃষের জন্ম হয়েছে সেই জন্য কৃষ্ণ তো ভগবান কী করে হল নারায়ণই হলো সব এইভাবে তারা যুক্তি করেন তারে ব্রহ্মা বিষ্ণু হর এই সৃষ্টির ঈশ্বর তিনি আজ্ঞাকারী কৃষ্ণের কৃষ্ণ অধীশ্বর কৃষ্ণ হচ্ছে অধীশ্বর তার আজ্ঞাকারী দাস হ্যাঁ আর ভাগবতেও তারা বলা রয়েছে সেখানে বলছেন যে সৃজামি নিযুক্ত অহম হর হরতিতদ্বশ বিশ্বম পুরুষ রূপেণ পরিপাতিতি শক্তিধিক সেখানে বলছেন যে এই যে তিনটে রূপ ধারণ করে समस्त जगत के सृष्टि रक्षा हंस यो करेंजामी तन्नीजुक्त अहम तरह निजुक्त हुए आदेशे समस्तगुल कर को नाम कख को हर मान श करि विदिंचित ब्रह्मा स्वयं भाव विश्वम पुरुष रूपे ना परिपात शक्ति ढृक যশোই ক নিশ্চই শীতকাল মথাবলম্ব ইত্যাদি পরে বলা হবে এখানে বলছেন এই সামান্য ত্রাধীশরের শূন্য অর্থ আর জগৎকারণ তিন পুরুষ অবতা মহাবিষ্ণু পদ্মনাভ ক্ষীরোদো স্বামী এই তিন স্থুল সূক্ষ্ম সর্ব অন্তর্জামী মহাবিষ্ণু যে আছেন ক্ষীরদো এই কারণ কারণ অবসায়ী মহাবিষ্ণু হ্যাঁ আর যিনি গর্ভগত সাই হয়ে রয়েছেন পদ্মনাভ হয়েছেন আর ক্ষোতক স্বামী যিনি আছেন ক্ষীর করে এরা সব স্থুল সূক্ষ্ম সমস্ত জগতের সব এই তিন স্থূলসূক্ষ সর্ব অন্তর্জামী বোঝা গেল এই তিন সর্বাশ্রয় জগদীশ্বর ইঁহ কলা অংশ যার কৃষ্ণ অধীশ্বর কলা অংশ এই সপ্তাহ যিনি কৃষ্ণ হচ্ছে স্বয়ং অধীশ্বর তার থেকে কলা অংশ এগুলো সব হয়েছে বুঝে কথাটা এইখানে বলতে গিয়ে বলছেন এখানে যশৈক নিশ্চয় কাল মথা মথাবলম্ব জীবন্তী লোম বিলজা জগদন্দনাথা বিষ্ণুর মহান বিষ্ণুর মহান স ইহযস্ব কলা বিশেষ গোবিন্দমাথ পুরুষন্ত মহঙ্গামি এই কথাটা বলছেন যে যার নিঃশ্বাসের সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকট হয় जार जीवनकाल पर्त जीवंत हाँ जे जन जगतन्नाथ जगत पालनकर्कट थकें हाँ से विषुर महान जार कला विशेष से ही गोविंद केजन करी अर्थ बाह्य सुनो गुरु अर्थ आर तीन आवास स्थान कृष्ण शास्त्रे ख्याति जातम बाह्य अर्थ बल्लम গুরো অর্থ আরো আছে তিন আবাস স্থান কৃষ্ণের শাস্তে খ্যাতি যার বলছেন তিন আবাস মানে অন্তর আবাস গোলক মধ্যমা পরব্রহ্ম বৈর আবাস দেবীধাম হ্যাঁ অন্তর কি গোলকে তিনি নিত্য স্থিতি আর মধ্যমামা পরব্রহ্ম বৈকুণ্ঠ তিনি থাকেন আর বাইরের আবাস হচ্ছে এই দেবীধামে তো তিনি প্রকটন তাই না এই অতালে শুনো তিন আবাস স্থান কৃষ্ণের শাস্তেখ্যাতি যার অন্তপুর গোলক বৃন্দাবন যার নিত্যস্তিথি মাতা পিতা বন্ধুগণ আরশ্বর্য মাধুর্য কৃপাদি ভাণ্ডার আর যোগমায়া দাসী যাহ যাহা রসাদি লীলা সার রসাদি লীলা সার যেখানে से अंतपुर हल हम गोलकवृंदावन तरह नित्य स्थिति पिता माता बंदुगण विलास कर मधुर ऐश्वर्य माधुर्य कृपादी भाण्डार और जोगमाया दासी जहाँ रसदी लीला सार यही भाव से लीला करब्रह्म विष्णुल नाम नारायण आदि अनंत स्वरूपे धाम विष्णु विष्णुलोक आरोप गोलोक तलाय से परग्रम विष्णुलोक नाम नारायण आदि अनंत स्वरूप धाम नारायण आदि अनंत स्वरूपे धाम और मध्यम आवास कृष्णेश सरैश्ज भाण्डार अनंत स्वरूप जहाँ करें विहार अनंत बैकुठ जहाँ भाण्डार कोारी और परिषदगणे सरसज आ भरि ব্রহ্মসংগীতায় যেটা ব্রহ্মাকে দেখি ছিলেন সেটা ব্রহ্মায় লিখেছিলেন যে গোলক নামী নিজাম দেবী মহেশ ধেত বইছেন হরিম তে তে প্রভাব নিচয়া বিহিত গোবিন্দ মহাদি পুরুষম তহম বাজাম কি বলছেন গোলক গোলক নামনি নিজ তলে চতঃ দেবী মহেশ হরিধাম সু তেশু ते ते प्रभा नीचया नि, विहिताश्चर्य गोविंदमि पुरुषम तमहम भजामी इत्यादि वर्ण बर्णना ब्रह्म संगीत राज्य देखे गोलक नामजाम देवी महेश हर धामीचय प्रभा निचय जिन्हें विहित करुष गोविंद के आदि पुरुष गोविंद के भजना करी তার তলে বাহ্যাবাস বিরজার পার অনন্ত ব্রহ্মাণ্ড যাহা কোঠারি ভাণ্ডার তার তলেতে বৈকুণ্ঠ থেকে যখন বেরিয়ে এলে তার তারপরে ব্রহ্মজ্যোতি কাটাল বিরজা পাওয়া যাচ্ছে সেই তার তলে বাহ্বাস বিরজার পার বিরজা পার হয়ে গেলে বাজ যেটা দেবীধাম অনন্ত ব্রহ্মাণ্ড যাহা কোঠারি ভাণ্ডার যে যাহা কোঠারি যাহা अनंत भाण्डार जहां कोठारी अपार देवीधाम नाम तार जीव जार जगत जगदलक्षी राखे जहां रहे मायदासे जहाँ रहे मायदासी त्रह्मांडर मध्य भगवान जी जे वैभवता प्रकट कर जगदलक्षी जगत जगदलक्षी তার কিছু কিছু কৃপা এই জগতের লোক পেয়ে ঐশ্বর্যগুলোকে ভোগ করে বোঝা গেল কী বললাম জগত লক্ষ্মী বলে রাজ্য পায় ধন ঐশ্বর্য পায় এই জগতলক্ষ্মী জগতে ভগবানের যে জড় এখানে একপাত কিছু পেয়ে যায় সেই জন্য দেবীধাম নাম আর জীব দ্বার এখানে জীব জীবসাপ দেবীধামেতে থাকে জগত লক্ষ্মী রাখে যাহা রয়ে মায়াদাসী এই যে ধামে রহে কৃষ্ণ অধিবাদ অধীশ্বর কৃষ্ণের স্ত্রী এই জগতেও আছে আছে না যেমন গোলকে থাকলো পরব্রহমে এই জগতেও তো ভগবান নেবে এসছেন আছেন তো তাহলে কৃষ্ণ অধীশ্বর গোলক পরব্রহ প্রকৃতির পর চিৎশক্তি বিভূতি ধাম ত্রিপাদ ঐশ্বর্য নাম চিতশক্তি বিভূতি ধাম হচ্ছে ত্রিপাদ ঐশ্বর্য নাম মায়িক বিভূতি একপাত অভিধান এই অভিধান বিভূতি হচ্ছে একপাত অভিধানিপাধর্য নামে ত্রিপাত বিভূতি কৃষ্ণের বাক্য অগোচর একপাত বিভূতি সোন অস্তর তিন পাত বিভূতির কথা আমি কি বলবো তোমাকে একপাত বিভূতি সোন অস্তর কিছু অনন্ত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা রুদ্রগণ আছেন এক একটা ব্রহ্মাণ্ডের রুদ্রগণ আছে প্রত্যেকটা আলাদা আলাদা বৈকুণ্ঠের মধ্যে এই আলাদা আলাদা যে ব্রহ্মাণ্ড সেখানে আলাদা আলাদা সমস্ত দেবতা আধিকারিক দেবতা আছেন আছে কি বললাম ব্রহ্মা শঙ্কর বরুণ ইন্দ্রা আলাদা দেবতারা আছে অনন্ত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মারুদ্রগণ চিরলোক পাল শব্দে তার গণ চিরলোক পাল যে বলা হয়েছিল একটু আগে এই চিরলোক পাল শব্দে এদের বলা হয়েছে একদিন দ্বারকাতে কৃষ্ণ একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে ব্রহ্মা আইলা দ্বার ফল জানাইল কৃষ্ণরে ব্রহ্মা একদিন দ্বারকাতে গেল গিয়ে কৃষ্ণকে দর্শন করতে গেছে ওয়ান ডে ব্রহ্মা ওয়ান ডে টু সি ব্রহ্মা ব্রহ্মা ওয়ান ডে টু সি কৃষ্ণ কি বলতে গেল এখন দ্বারকাতে গিয়ে देख ती से गेटमान किलो कृष्ण के खबर दिल कृष्ण के खबर दिल ब्रह्मा दार बोलो दार बोला बोलो ब्रह्मा एस चे। एक दिन दारका कृष्ण देखी बारे ब्रह्मा आईला दार कृष्ण रे कृष्ण कहें कौन ब्रह्मा किता ना कि नाम দাঁড়িয়ে আসি ব্রহ্মাণে পুছ আর কোন ব্রহ্মা তখন সে কি করলো তখন সে ফিরে এসে জিজ্ঞাসা করলো ব্রহ্মাকে কোন ব্রহ্মা জিজ্ঞাসা করছে কৃষ্ণ তখন ব্রহ্মাতে পাগলে গেলে আমি ছাড়া কোন ব্রহ্মা আছে এই কথা জেনে দাঁড়িয়ে আর বার ব্রহ্মা এটা গিয়ে বলো সনক আদি আদি সবচেয়ে আগে ছেলে পেলে হইছিল কৃষ্ণের জানাইরা দাড়ি ব্রহ্মারে ভেতরে নিয়ে গেল যখন কৃষ্ণকে জানি ওটা নিয়ে আসো জানাইয়া দারি ব্রহ্মারে লইয়া গেলা কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবধ করিল কৃষ্ণের মান্য পূজা করি তারে প্রশ্ন করিল কৃষ্ণ মান্য পূজা করি তার প্রশ্ন করল কি লাগে কৃষ্ণ কি জন্য এখানে এলেন জিজ্ঞাসা করল ব্রহ্মা কহে তা পাছে কহিব এ পরে বলছি ব্রহ্মা কহে তা পাছে করিব নিবেদন এক সংশয় মনে হয় করহ ছেদন কোন ব্রহ্মা পুছিলে তুমি কোন অভিপ্রায় জগতে আর কোন বম্মা হয় শনি হাসি কৃষ্ণ তবে করিলেন ধ্যানে অসংখ্য ব্রহ্মার্গণ ব্রহ্মার গণ আইল ততক্ষণে অসংখ্য ব্রহ্মাণ্ড হ্যাঁ কসমিক বিসমিক ওয়ার্ল্ড কৃষ্ণ অসংখ্য ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডার ব্রহ্মার্গণ আইল ততক্ষণে দশ বিশ শত বদন মুখ হ্যাঁ কোটি রুদ্রগণ কোটি লক্ষ নয় দেখি চতুর্মুখ ব্রহ্মা ফাপর হইলা হস্তিগণ মধ্যে যেন মশক রহিলা অবাক হ্যাঁ সব আসি আসিস কৃষ্ণ পাদপিট আগে দণ্ডবধ করিতে মুকুট পাত পিঠে লাগে পাদ পিঠে সবাই এসে কৃষ্ণকে দণ্ডবধ করছে। কৃষ্ণের অচিন্ত শক্তি লিখিতে কেহ না রে যত ব্রহ্মা একই শরীরে হ্যাঁ অবাক কাণ্ড এত ব্রহ্মা এসে বললো হেওয়া ব্রহ্মা দণ্ডবধ করছেন পাগল হয়ে গেছেন সবাই এই কি এক দেখছেন কি হলো হ্যাঁ এবার তোমাদের সন্দেহ হবে কি করু হয় এত মুখ বলছেন কেন তুমি তো এরকম ভাবতেই পারবে না এটা হয় কখনো অবিশ্বাস্যকাণ্ড আমি যদি বলি কোটি কোটি কোটি কোটি লোককে কোটি কোটি জীবাত্মাকে আমি একটা দেশলায়ের বাক্সের মধ্যে রাখতে পারবো তোমার বিশ্বাস হবে তুমি বলো দূর এর হয় না কোটি কোটি জীবাত্মাকে হ্যাঁ আমি একটা দেশলায়ের বাক্সের মধ্যে অনেক জায়গায় খালি থাকে প্রচুর জায়গা খালি থাকে তুই বিশ্বাস করবি কথাটা এই সমস্ত শ্লোকের সামনে আমি যদি পারি শনিবারই কথাগুলো আলোচনা করি তাহলে তোমার কিঞ্চিত কাণ্ড জ্ঞান হবে চিৎ চিৎবস্তু কী আর জড়োবস্তু কী জড়োবস্তু আর চিত বস্তির পার্থক্যটাই তুমি বোঝো না অথচ ভজনে সব এসছে চিৎবস্তু কী আর জড়োবস্তু কি তাহলে পার্থক্যটি বোঝে না লোকে বুঝতে পারে না সম্ভব না সেই জন্য বললে তাহলে এই যে এরা এসছে এইতে তে লোকে সন্দেহ জাগবে বলে কি করে হয় রে বাবা এই কী হয় নাকি মাথা খারাপ তাহলে যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে পাদপীঠ সব পাদপীঠ মুকুটাগর সংঘটে উঠে ধনী পাদপীঠে স্তুতি করে মুকু ঠেন জানি সৌর হাতে ব্রহ্মা রুদ্রাদি করে স্তবন বড় কৃপা করিলা প্রভু দেখাইলা চরণ ভাগ্য মরে বলোইলা দাস অঙ্গী করি কোন কোন আজ্ঞা হয় তাহা করি ছিলে ধরি কৃষ্ণ কহে তোমার সবার দেখিতে চিত্ত হইল কোনো আজ্ঞা ফাজ্ঞা নেই দেখতে ইচ্ছে হলো তোমাদের ডাকলাম সবাইকে তা আগিয়ে একটাই সভা বলাইল সুখী হসব সবে কিছু নাহি দৈত্য ভয় তারা কহে তোমার প্রথাতে সর্বত্রই জয় সম্প্রতি পৃথিবীতে যে হইয়াছিল ভার অবতীর্ণ হইয়া তাহা করিলা সংসার সংহার দ্বার দ্বারকাদি বিভূতির এই প্রমাণ তাহলে দ্বারকাদের দ্বারকাতে ভগবান এইটুকু দেখিয়ে দিল ব্রহ্মাকে আমারই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ সবার হইল জ্ঞান প্রত্যেক যে আলাদা আলাদা ব্রহ্মা এসছিল তারা জানতে পারলো না তারা একে এই ব্রহ্মাটা এই ব্রহ্মা দেখতে পাচ্ছে এত ব্রহ্মা এসছে কিন্তু তারা যে একে আলাদা আলাদা এসছে দ্বারকায় কৃষ্ণের কাছে তারা জানতেই পারল না যে আমি এসেছি বোধহয় আর কেউ আসেন এরকম প্রত্যেকটা ব্রহ্মাণ নিজের কাণ্ডজ্ঞান হলো যে আমার ব্রহ্মাণ্ডে আমার ব্রহ্মাণ্ডে আমারই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ সবার হইল জ্ঞান আমার ব্রহ্মাণ্ডেই কৃষ্ণ আছে আমাকে ডেকেছেন আমি দেখা করলাম বোঝা গেল লক্ষ্মী বললাম আমারই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ সবার হইল জ্ঞান কৃষ্ণ দ্বারিকা বৈভব অনুভব হইল একাত্ম মিলনে কেহ কাহ একাত্ম মিরঞ্জ হলো তাতে কেহ কাহো না দেখিল কেউ কাউকে একাত্ত যে মিলন কেউ কাউকে দেখতে পেল না তবে কৃষ্ণ সর্বব্রহ্মাগণে বিদায় দিলা তবে কৃষ্ণ সমস্ত ব্রহ্মাগণে বিদায় দিল দণ্ডবোধ হইয়া সবাই নিজে ঘরে গেলে দেখি চতুর্মুখ ব্রহ্মার হইল চমৎকার কৃষ্ণের চরণার্সিক হইল নমস্কার ব্রহ্মাবারের পূর্বে আমি যে নিশ্চয় করু তার উদাহরণ আমি আজই তো দেখিনি পূর্বে যেটা আমি কিছু অনুভব করেছিলাম এর প্রত্যক্ষ আজকে সেটা দেখলাম যে আমি তোমার বৈভব জানি না এই কথাটা যে বলেছিলাম জানন্তু এ জানন্ত জানন্তু কিং বহুক্তা নমে প্রভু মনস বাচস মনস বপুস বাচ বৈভবম তব গৌচর এই কথারা বলে কৃষ্ণ কয়ে এই ব্রহ্মাণ্ড পঞ্চাশ কোটি যোজন পঞ্চাশ কোটি যোজন বললাম অতি ক্ষুদ্র তাতে তোমার চারটে বদন ভগবান বলছে এই এই যে ব্রহ্মাণ্ডটা দিস কসমিক ওয়ার্ল্ড ইজ ইজ দ্য স্মলেস্ট অফ অল সবার থেকে ছোটো হ্যাঁ দ্যাটস ওয়াই ব্রহ্মা দ্যা হিয়ার ব্রহ্মা অনলি ফোর হ্যাঁ হেড না ইনফিনিটি হম তো কৃষ্ণ কয় এই ব্রহ্মাণ্ড পঞ্চাশ কোটি যজন তাতে অতি ক্ষুদ্র তাতে তোমার চারটে মাত্র বোধন লেগে বাকি অন্যান্য ব্রহ্মাণ্ডের কথা থাক বাঞ্চা কল্পতর বসে কে বাসিন্দু বৈশক পথিত patitanang ভো বৈষ্ণব bhyo namo.